সে সারা বিশ্বাহর তরিকা না করিয়া মোহাম্মদ দেখানো পদ্ধতিটা না করিয়া আপনি যদি বাপদাদার তরিকা করেন আপনি যদি সমাজের তালিকা করেন আপনি যদি ফিরসাপের তালিকা করেন আপনি যদি হুজুর তালিকা করেন তাহলে আল্লাহ এটা গ্রহণ করবা আপনি সারাদিন তার সব সৃষ্টি দে আমরা সার্ভিস দে আর আমরা কি দা করতাম আমরা আল্লাহ ইবাদত করতাম আল্লাহ তাহলে আমরারে সৃষ্টি করছেন এই উদ্দেশ্যে আর কইসেন যে আমরা কি দা করতাম বাড়ি থেকে বাড়নি আপনার বাথরুমও ঢুকা আপনার বাথরুম থেকে বাড়নি আপনার মসজিদ ঢুকা মসজিদ থেকে বাড়নি আপনার বাজারও যাওয়া বাজার থেকে বাড়নি আপনার গাড়ির ছোড়া তা কি তো খার আল্লাবাইলে না শেখা দিয়েছেন আমরা দেশ আসে নিসুলটা শুরু হয় শেখ সিয়া রসুল তালে তালে না গইলে আমরা হয় না যে সুন্দর করে ফলবো আপনি কইব অত সুন্দর বক্তা কিন্তু এটা খার তরিকা হয়েছে রসুলোর তালিকা হয়েছে না শেখ সাদির তালিকা হয়েছে শেখ সাদির তালিকা দিয়ে খামেবো আপনার আল্লাহ হাজু হইতে রসুলের তালিকা হইত আপনার জিকির আল্লাহ হাজাদবুলই তাইলে কোন ফিরসাবর তালিকা ইলত নাই জিকির রসুলামের তরিকায় বাবাদার যেখানে খালির তালিকা ইতাই গুলাবগঞ্জের তালিকায় সিলেটির তালিকায় সৌদি আরবের তালিকায় খাওয়াজ তরিকায়